জি আলহামদুলিল্লাহ এটা হলো আপনি একটা মসজিদে দেখছেন তবে আলহামদুলিল্লাহ আমি আরো অসংখ্য মসজিদে দেখছি এটা হলো একটা পরিকল্পিত পরিকল্পনার অংশ এটা একটা মসজিদে বিচ্ছিন্ন না এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বর্তমানে প্রশিক্ষণ হয় মসজিদের ইমামদেরকে নিয়ে নিয়ে ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে কীভাবে মক্কামুদ্দিনের আমল যাতে বাংলাদেশে চালু হইতে না পারে মক্কামুদ্দিনের আমলকে মসজিদ থেকে বিদূরিত করার জন্য ট্রেনিং দেওয়া হয় তো ওই ট্রেনিং আমি নিজে অংশগ্রহণ করছি আমিও ট্রেনিং দিয়ে আসছে। যে কিভাবে থেকে যে আপনারা মা মাগরিবের আজান দিলে বয়ান করা শুরু করি তাহলে আর কেউ দূর করতে পারবে না মানে একটা সন্ন্যতকে প্রতিহত করার জন্য এ বয়ান আল্লাহ রসুল সাল্লা সালাম জীবনে কখনো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 এখানে বয়ান করাই সুন্নত কারণ আমাদের বড় হুজুর করছে আর একটা মেধা আবিষ্কার মানে একটা সুন্নত করার জন্য আর যদি একটা প্রতিহত করার জন্য কেউ যদি এটা করে তাহলে তার আশঙ্কা দেখা দিবে কারণ নবী সাল্লাহিস্লামের একটা সুন্নত সুন্নত ছোট বড় নাই একটা সুন্নত নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রোপ করে কেউ অপছন্দ করে কেউ এটাকে প্রতিহত করার চেষ্টা করে তাহলে কিন্তু ইমান বেঁধে যায় একটা সুন্নত রদ করা যায় না বরং একটা জিনিসকে রত করতে হলে তার থেকে শক্তিশালী দলিল লাগে দই ফাদিস দিয়ে কখনো রদ হয় না